কোন পার্থক্য নেই প্রিয় উম্মা বলছি পূর্ব তুর্কিস্তানের কথা না উম্মার তুর্কিস্তানো তুর্কের অবিচ্ছে অংশ এর উত্তরে রাশিয়া পশ্চিমে কাজাকিস্তানগিজিস্তান এবং আর রয়েছে পাকিস্তান ভারত আর পূর্বে চীনের অবস্থান কোনো কালেই এটি চীনের অন্তর্ভুক্ত ছিল না আর না এটা চাইনিজ জাতিভুক্ত সম্প্রদায় পূর্ব তুর্কিস্তানের আয়তন ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার বর্গমাইল যা ফ্রান্সের চারগুণ ভারতের অর্ধেকের সমান ৯৬ হিজড়ি সনে বিখ্যাত বীর সেনাপতি কুতাইবাবিন মুসলিম এই অঞ্চলের রাজধানী কাশগর বিজয় করেন দলে দলে ইসলামে দীক্ষিত হন তখন সেই থেকে আঠারোশো সাল পর্যন্ত ইউরোপ ও দক্ষিণ এশিয়ার মাঝে ব্যবধান হয়ে এটি ইসলামী সালতানাতের অধীন একটি অঙ্গরাজ্য হিসেবে মাথা উঁচু করেছিল সর্বশেষ উনিশশো সালে মাওসেতুং এর কমিউনিস্টদের হাতে পূর্ব তুর্কিস্তানের স্বাধীনতার সূর্য অস্তমিত হয় সেই থেকে চলছে নির্যাতন নিপীড়ন নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে উদ্বাস্ত হয়েছে তুরস্কে আফগানে পাকিস্তানে কির্গিজিস্তানে আরবে ইউরোপে যারা মাটি কামড়ে আছেন তাদের উপরেই চলছে লোমহর্ষক নির্যাতন মুসলিমদের কাছে ভদ্র সাজা এই চায়না চায়নারাজে কতটা জঘন্য আর বর্বর তার ছিটে ফোঁটা চিত্র যা আমরা দেখতে পাই মিডিয়ার মাধ্যমে তাতেই অনুমান করা যায় এদের প্রকৃত রূপ কতটা ভয়াবহ প্রাকৃতিক সৌন্দর্য আর প্রাকৃতিক সম্পদে ভরপুর এই পূর্ব তুর্কিস্তান সর্ববৃহৎ জনবসতির দেশ চীনের মোট জাতীয় বাজেটের আশি পার্সেন্ট প্রাকৃতিক সম্পদের সরবরাহ করা হয় এখান থেকে এটি চীনের সবচেয়ে বড় প্রদেশ এর মাধ্যমে চীন ইউরোপের সাথে সংযোগ স্থাপন করেছে এত কিছুর বিনিময়ে এই জনপদের মুসলিমরা উপহার হিসেবে কি পাচ্ছে শুনুন তার হৃদয় বিদারক ঘটনা বিশাল বিস্তৃত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 মসজিদগুলোর বেশিরভাগ সরকারি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে ইসলামী নাম রাখা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আল্লাহ রাসুলসাল আলী নাম যেসব স্থাপনায় যুগ যুগ ধরে লিখিত ছিল তা ফেলা হয়েছে। গত বছর মাত্র আশি জন মুসলিমকে হজ পালন করতে দেয়া হয়েছে সব বয়সের উইগুর মুসলিমদের কমিউনিজম ও নাস্তিকতা শিক্ষা দেয়া হয় বোরকাপড়া নিষিদ্ধ এমনকি মুসলিম নারীরা কোমরের নিচে প্রলম্বিত শালীন পোশাকও পড়তে পারে না প্রকাশ্যে রাস্তায় ধরে ধরে পোশাক কেটে ছোট করে দেওয়া হয় সবচেয়ে মারাত্মক ব্যাপার যা বিশ্ব জানে না তা হল উঠতি পড়াশক্তির দেশ চীন তার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা এই পূর্ব করে যার প্রভাবে এখানের আবহাওয়া অত্যন্ত বিষাক্ত এর কারণে নানান মরণবিধি ছড়িয়ে পড়ছে এখানের মুসলিমদের মাঝে মোট কথা অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের জাতিগতভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে ঠিক রোহিঙ্গা মুসলিমদের মতো ক্রমশালী প্রশংসিত এল্লা হতে বিশ্বাসী হওয়াতেই এরা মোমিনদের থেকে প্রতিশোধ নিয়েছে হ্যাঁ বিষয় একদম স্পষ্ট কিন্তু কি বলবো উম্মা যে আজ কানে তালা এটে আছে তাই বর্বর পিসাচরা আমাদের ভাইদের উপর এত অমানবিক অত্যাচার অব্যাহত রাখার পরও তারা এই চায়নাদের বড় সমাদরে বরণ করে এদের মুসলিমদের বন্ধু মনে করে তৃপ্তির ঢেকুর তুলে আশ্চর্য হই যখন দেখি চীন নিজ দেশের মুসলিমদের ধর্মকর্ম করতে না দিলেও আমাদের জন্য টুপি তাজবি ঠিকই সর্বরা করে তারা হাজার কোটি ডলারের মুনাফা লুটে নিচ্ছে মুসলিমদের বোকা বানিয়ে প্রিয় উম্মা হুশ কখন আসবে আপনাদের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 মানুষকে মহাপরাকালী আল্লাহর কি জবাব দিবেন যখন জিজ্ঞেস করা হবে আমার দেয়া পৃথিবীর নির্মল ভোগ বিলাসে ভেসে অথচ বোন এই জগতের আরেক প্রান্তে ধুকে ধুকে মরেছে নারীরা ধর্ষিত হয়েছে শিশুরা নিষ্পেষিত হয়েছে সেই দিনের জবাব প্রস্তুত আছে তো আল্লাহর কাছে অভিযোগ দিলাম রব প্রাণহীন এ জাতির হৃদয়ে চেতনা দিন যা তাদেরকে আলোড়িত করবে নিস্তেজ হৃদয়ে জ্বালাবে প্রতিশোধের আগুন কবি বড় হৃদয় নাড়া দেয়ার মতো কথা বলেছেন ও প্রলয়ঙ্কর ঝড় এদেরও কিছু আঘাত করো আশ্চর্য এরা পারে বসে তামাশা দিচ্ছে উত্তাল সমুদ্রে বহে তুফান কাপে নাও বাঁচাও বাঁচাও ডেকে চিৎকার মানবে এরা কেন হয় মজা লুটে আল্লা আমাদের ক্ষমা করুন আওয়ানা রবিলমিন